إنه الله القدير يا ضياء الشمس تدعنا للغروب لتنير الدرب انا لمشاد سنعود يا ضياء الشمس تدعنا للغروب لتنير الحمد لله والصلاه والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم تلائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم هذا رب العالمين মেহরবানি জল্সালাম বলেন বাদা আল ইসলাম গরিব শুরু হয়েছে অসহায়তের সাথে আবার শেষ সময়ে অসহায়ত্বের মধ্যে পৌঁছে যাবে এই অসহায়ত্বের অবস্থায় ইসলামকে যারা ধরে রাখবে ওদের জন্য সুসংবাদ ইসলাম যখন অসহায় এর সাথে যারা সংশ্লিষ্ট হবে যে যত টুকু এর ঘনিষ্ঠ হবে সে তত টুকু অসহায়ত্বের শিকার হবে বর্তমানে পুরা পৃথিবীতেই এটা তার দম্ভের সাথে তার প্রতাপের সাথে সব ধরনের শান শৌকত নিয়া বিরাজ করতেছে এই অবস্থায় যারা মুসলমান তারাও বাতেলের প্রভাবে প্রভাবিত হয়ে দিন ছেড়ে দিচ্ছে আদর্শগত ভাবে যৌক্তিক এবং দালিলিকভাবে ইসলাম সব সময়ই বিজয়ী ইসলামের আদর্শের সাথে অন্য কোনো আদর্শের কোনো তুলনাই হয় না তারপরেও ইসলামের আদর্শ দুনিয়াবাসী এটাকে গ্রহণ করে না বরং হুদ মুসলমান এরাও ইসলামের আদর্শ কি করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে এর একমাত্র কারণ এটাই যে ইসলাম পরাজিত পরাজিত অবস্থায় যত উন্নত যুক্তিযুক্ত অবস্থায় এসে থাকুক এটাকে কে গ্রহণ করে না স্বাভাবিকভাবে এটাকে হোক গ্রহণ করলে অস্বাভাবিক এটা রসুল সাল আলহ্লাম মক্কায় তেরো বৎসর মেহনত করছেন সেই সময় আলী সাহেব রিজবানুল্লাহ আজমাইন ওই সকল সাহাবাহিক দিন রাত মেহনত করছেন ফল কি তেরো বৎসরের মেহনতে সারা পৃথিবীর মধ্যে ইসলাম বিজয়ী হবে সেটা তো দূরের কথা ইসলাম সারা পৃথিবীতে সরবে তো দূরের কথা শুধু মক্কা এখন আর টিকতে পারতেছে না যেটা রসুল সালামের জন্মভূমি যেখানে লোকেরা রসুল সালামের চরিত্র সম্পর্কে রসুলের সততা সম্পর্কে একেবারে খুব উন্নত ভাবে অবগত ভালোভাবে অবগত রসুল সাল্লাহ আলাইসালাম তিনি মক্কার জীবনেও হুলুক আজিম এর অধিকারী সেই সময়ও রসুল জওয়ামিয়াউল কালিম রসুল সাল্লি সাল্লামের চেয়ে সেই সময়ও বড় ইমানদারের কেউ নেই তো এদের রসুল সাহেব এবং সাহাবাহিকামের এই সব গুণাবলী সহ এত মেহনত এত কষ্ট এত মোজাহাদা তারপরেও গুটি কত মুসলমান আর রসুল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ রবীন্দ্র পাঠাইছেন হুদাউদ্দিন দিন এবং হেদায়ত এটা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে পাঠিয়েছেন সব দিনের উপর এটাকে বিজয়ী করার জন্য ফিরেস তাদের মতো নির্ঝঞ্ঝাটভাবে নিজে ব্যক্তিগতভাবে আমল করে যাওয়া শুধু এতটুকুর জন্য না আর রসুল সাল্লা জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন সেটার বাস্তবায়ন একেবারে বাহ্যিকভাবেই দেখা গেছে কোন ধরনের এজহার এবং কোন ধরনের রেখে গেছেন। যখন রসুল করেন তা আরবের ভূমির মধ্যে ইসলামের মোকাবেলায় দাঁড়াইতে পারে এমন কোন শক্তি আর আছে নাই সম্পূর্ণ বদিনী দূরীভূত হয়ে আছে আর পরিপূর্ণ দিন প্রতিষ্ঠিত হয়ে আছে এটা বিজয়ের ফলে এই অবস্থাটা হয়েছে আফা যখন আল্লাহর সাহায্য হবে বিজয় আসবে লোকদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করছে ব্যাপক হারে স্বাভাবিকভাবে পুরা পৃথিবীর মানুষ মুসলিম হয়ে যাওয়া দিনের ভিতরে চলে আসা এটা নির্ভর করে ইসলামের বিজয়ের উপর আন্না সো আলা দিনই মূল আরবি প্রবাদ আছে একটা রাজন্যবর্গের মতাদর্শ মানুষ গ্রহণ করে থাকে বর্তমানে পশ্চিমাদের মতাদর্শ তাদের কৃষ্টি কালচার তাদের সভ্যতা এটা কি ইসলামের সভ্যতার চেয়ে উন্নত তারপরে এরপর মুসলমানরা একমাত্র কারণ হলো মুসলমানের আদর্শটা পরাজিত ওদের আদর্শটা কি বিজয়ী এছাড়া ওর মধ্যে অন্য কোন সৌন্দর্যতা আছে মুগ্ধ করার মতো সেখানে কিছু আছে আর সেই আগুনের মধ্যে পরে পরে মানুষ তো জ্বলতেছে দুনিয়াও তাদের অশান্ত দুনিয়াও তাদের বিষাদ হয়ে আছে তারপরেও ওখানে ঝাঁপাই পড়তেছে সিটে ভাটা ইসলামের যতটুকু যে চর্চা করতেছে ততটুকু তো কিছু হইলেও কি আছে স্বস্তিতে আছে তাদের তুলনায় তারপরেও তো এটা এখানে আসে না এগুলো দেখেও কিছু কিছু দেখাও তো যায় এরপরেও আসতেছে না পরাজিতের ধর্ম কেউ গ্রহণ করে না তো আল্লাহ রব্বুল্লা আলমিন ইসলামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন ইসলাম পুরাটই তো আল্লা তালের রহমত আলিয়ম আকমালতুল্লাহম দিন আকুম ও আত্মাম তো আলহিকুম নিয়মাতি এই দিন পরিপূর্ণ করে দেওয়া আমার নিয়ামত নিয়ামতকে সুসম্পন্ন করা তে দিন সম্পূর্ণটুকুই হলো আল্লাপাকের নিয়ামত সারা পৃথিবীবাসী আল্লাপের নিয়ামতটা পেয়ে যাক এটা আল্লাহ আল্লাহ ব্যবস্থা দিয়েছেন যে এটাকে বিজয়ী করে দেন তাহলে স্বাভাবিক ভাবে এটাকে গ্রহণ করে নিবেসুল্লাহ আলহাম পরবর্তী জীবনে মকিনে যখন মক্কাই তেরো বছর আল্লাহ রব আলী দেখিয়ে দিলেন যে দেখো বিজয় যখন হয়নি কি হয় নাই যে উদ্দেশ্যে তোমাকে প্রেরণ করা হয়েছে সেই উদ্দেশ্যের অগ্রসর হওয়া হচ্ছে দিকে এইবার বিজয়ের পথে হাঁটো বিজয়ের জন্য সারা পৃথিবীবাসীর জন্য কেয়ামত পর্যন্ত রসুলের উন্মতের জন্য দেখিয়ে দিয়েছে যে দেখো তোমাদের রসুল তোমাদের নবী তিনিও। বিজয়টা যখন আনেন নাই বিজয়টা যখন তার মাধ্যমে সম্পন্ন হয় নাই তখনও ইসলামের ভিতরে দলে এইবার তোমাদের জন্য বিজয়ের ব্যবস্থা দিয়ে দিচ্ছি। আল্লাহ আসেন ধারাবাহিক পর্যায়ক্রমে কেতালকে একেবারে কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রথম কেতাল ফরজ করা হয়েছে যদি কখনো আক্রান্ত হয় তখন পরবর্তীতে দেওয়া হয়েছে যে আসরে হরমগুলো বাদ দিয়ে শেষ কিতালের চূড়ান্ত পর্বে কি নির্দেশ দেওয়া হয়েছে ফুল মুশ্রী কিনা ফোকাহিকাম এই ব্যাপারে এই মতক পোষণ করছেন যে কুফার এরা কিতালের কারণেই কুফুরের কারণেই তারা কিতালের উপযোগী কাফের সে যেই মার্কেই হোক শুধু তার নফসে কুফুরের কারণে সে কি কতলের উপযোগী তার সাথে কেতাল জরুরি হ্যাঁ খান থেকে মুস্ত না কিছু কুফর আছে আসল হুকুম হইলো যে তারা কি হবে তাদের সাথে কি হবে কেতাল হবে কি এর থেকে কিছু কি আছে এস্তেস্তা আছে তারপরে মুস্তামিন জিম্মি তারপরে শৈখে ফানি তারপরে সবি নিসা যাদের যুদ্ধের ক্ষেত্রে কোনো কি নাই। কার্যক্রম নাই তাদের ধর্ম গুরু যেগুলির যুদ্ধের ক্ষেত্রে তাদের কোনো সংশ্লিষ্টতা কোনো ধরনেরই নাই সেগুলো কি মুস্তাফ না এমনিভাবে সাধারণভাবে সব কাপের ইল তৈ হল কেতালের কুকুর যেখানে পাওয়া যাবে সেখানে কিতাল আসবে কারণ কুকুরের ধর্ম হল যে ইসলামের বিরুদ্ধে চিরদিন সে কিতাল চালাইয়া যাবে কারণ তার স্বভাব হইলো যে সে তোমার দিন থেকে ফিরানোর জন্য অন্য কোনো সুতা তার প্রয়োজন নাই তোমার দিন আছে এই অপরাধেই এটা থেকে ফেরানোর জন্য সে তোমার বিরুদ্ধে ইউ কিলো না কুম কেতাল যাবে অস্ত্র চালা যাবে তাদের তার ক্ষমতায় যদি কোলায়। অস্ত্র কেতাল বলতে যে এখন যখন কেতালের জন্য যে যে অস্ত্র ব্যবহার হয় মিজাইল ব্যবহার হয় ক্ষেপণাস্ত্র ব্যবহার হয় ড্রোন ব্যবহার হয় অ্যাটম ব্যবহার হয় ট্যাঙ্ক ব্যবহার হয় কামান ব্যবহার হয় গোলা ব্যবহার হয় গুলি ব্যবহার হয় এইগুলো তোমার বিরুদ্ধে সে ব্যবহার করবে যতক্ষণ তার ধর্ম তুমি গ্রহণ না করেছ যতক্ষণ তার মিল্লাত তার আদর্শের অনুসারী না হয়েছ ততক্ষণ এখানে মাঝে আর অন্য কোন ধরনের উজু হাত আনার অবকাশ নাই যে এই কারণে আমাকে শত্রু বানিয়ে রাখছে এই কারণে প্রস্তুতি নেই আর তারা যদি এখন তারা তো এইভাবে তোমার বিরুদ্ধে কেতাল চালাইয়া যাবে কোনোদিন তারা খান্ত দিবে। না লু না এর অর্থ কি কখনো তারা এই ব্যাপারে নিবৃত হয়ে যাবে হাত গোটায় ফেলবে আর ইতিহাসও এটা বলে যে কখনো তারা কি করে হাত গোটায় নাই আর শত্রু কখনো শত্রুর ব্যাপারে কি থাকে না হাত গোটায়া থাকে না সে সুবল দেওয়ার চেষ্টা সর্বদাই করবে যখনই সুযোগ পাবে ইবলিস কোনো কখনো কি হয়ে যাবে না নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তা সে গ্রহণ করবে না করবে ইবলিস ইবলিসের চেলারা নিষ্ক্রিয়তা গ্রহণ করবে যাহার নামে নেওয়ার জন্য যা যা করা দরকার আজিলি বা আলি হিম বি খিকা অরাজিলিকা সব সে কি করেই যাবে আলামিন বলে দিয়েছেন যেহেতু সে কেতালের মাধ্যমে তোমার দিন ছিনায় নেওয়ার চেষ্টা করবে তুমিও তার থেকে দিনটা রক্ষা করার জন্য তার সাথে কি করো করো হাত তা কু जन फित शेष हो जाए कार आल्लर बाकी दुनिया मध्य की वास्तवी तो क्या तुम किुह কি করো কিতাল কর হাস শব্দ একেবারে এর অর্থের মধ্যে কোনো কি নাই অস্পষ্টত নাই কোনো ব্যর্থত নাই। বিশেষ একটা অর্থ বোঝায় যেখানে অস্ত্রের কি হয় ব্যবহার হয় মাল জিহাদসুল কি জব দিচ্ছেন জেহাদের মধ্যে শাব্দিকভাবে একটু ব্যাপকতা থাকলেও রসুল জেহাদটাকে খাস করে দিয়েছেন যে কাফের সাথে কি করা যখন তার মুখোমুখি হলে তার সাথে কি করা কিতাল করা এটা আল্লা রব্বুল আলমিন এই জেহাদের নির্দেশ দিয়ে দিচ্ছেন কেতালের নির্দেশ দিয়ে দিচ্ছে যে এর মাধ্যমে তোমার বদিন হবে নির্মূল হবে দিনও কি হবে প্রতিষ্ঠিত হবে শুধু দিন প্রতিষ্ঠিত হবে এতটুকু দিন কি হবে প্রতিষ্ঠিত হবে রসোলের সিরাতে তাকিয়ে দেখো যে এর এক পর্যন্ত রসল সালাস এবং সাহাবাহি কেরামের সময়ও দিন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয় হয়নি আর যখন তারাও কেতাল ধরছেন দিন পরিপূর্ণ কি হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে সময় তো আরবের পরিপূর্ণ ইসলামের ভিতরে চলে আসছে দূর হয় বাস এখন রুমার পারস্য দুইটা বড় শক্তি তোমাদের সামনে কি বিদ্যমান কুফরের বড় দুইটা কি লিডার আইম্মা তোমাদের সামনে এখন তাদের সাথে তোমরা কি করো ওদের সাথে বোঝাপড়া করো ওদের ফেতনা থেকে পৃথিবীকে পবিত্র করো তো সাহাবাহিক তাদের ফেতনা থেকে পৃথিবীকে পৃথিবীকে পবিত্র করার জন্য সেই অঞ্চলের কোটি কোটি মানুষ ইসলামের ভিতরে আনার জন্য কোন ব্যবস্থাটা গ্রহণ করছেন রস আসামের জীবনের কোন অংশটাকে তারা গ্রহণ করে নিছেন। কোন অংশটাকে এই তালের অংশটা রোমের দিকে সরাই গেছেন পারসের দিকে সরাই গেছেন শামসিরিয়া অঞ্চল তারা বিজয় করছেন তারপরে এইদিক দিয়ে ইরান ইরাক এই সমস্ত অঞ্চল বিজয়ী করছেন কিসের মাধ্যমে বাস সরাসরি তিনটা কথা নিয়ে তাদের কাছে ছড়াইয়া পড়ছেন কি তোমরা মুসলমান হয়ে যাও তাহলে আমাদের মতো কি হয়ে যাবে ভাই ভাই হয়ে যাব আমরা সবাই যদি এতে অস্বীকৃতি জানাও তাহলে তোমরা নিজেরা নিরস্র হয়ে আমাদের অধীনতা মেনে ইসলামের বিধান এর প্রাধান্যতা তোমরা থাকো মুসলিম থাকো এতটুকু সুযোগ তোমাদেরকে দেওয়া হলো কোন কর্তৃত্ব থাকবে না এতেও রাজি না হলে তরবারি আমাদের তোমাদের মধ্যে কি করবে ফাইস করবে যে হবে সে তার প্রতিষ্ঠা করবে যথেষ্ট এর চেবিসি আর তোমাকে আমার তুষামত করা আরো অনেক কিছু বোঝানো আরো অনেক দলিলা দিল্লা দেওয়া এর কোনো দায়িত্ব নাই এটা কোনো বাস্তব স্বাভাবিকের আমার দ্বারা এমন কোনো কার্যক্রম হয়নি শেষ পৌঁছে যাওয়া মুসলিমের কাছে এতটুকু যথেষ্ট ইমাম আহমদিনের মধ্যে আসছে বলে গেছেন বর্তমানে কাউকে দাওয়াত দেওয়া যায় এটা আমার জানা নেই কারণ সারা পৃথিবীর সব মানুষই কি হয়ে গেছে জেনে গেছে যে ইসলাম এক দিকে আহ্বান করে শেষ এতটুকু আমভাবে জানা হয়ে যাওয়া এক গুটে গুটে প্রত্যেকের জানা হয়ে যাওয়া এটাও জরুরি না কি হয়ে যাওয়া জানা হয়ে যা দাওয়াত ফরজ আদায় হয়ে যাওয়ার জন্য একবার যথেষ্ট। ওয়া মা আকুননা মুআযযিবিনা হাত্তা নবা'সা রাসূলা ওয়া মা কানা রাব্বুকাল ইয়ুহলিকাল কুরা হাত্তা ইয়াব'সা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ হোসেন রাসূল না পাঠিয়ে আমি আযাব দেই না। পরে ওই আয়াতে বলতেছেন যে আমি কোন এলাকায় আজাব বাস্তবায়নের জন্য আল্লাহর আজবের জন্য নাকি প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন ভাবে বলার প্রয়োজন নাই মূল ভূখণ্ডের সংবাদ পৌঁছে গেলেই যথেষ্ট সাহবাহিকেরামও কি করছেন রুমপারসে যখন গেছেন প্রত্যেকের কাছে সংবাদ পৌঁছে গেছে পরে তার রাজধানী তো অনেক ভিতরে তার দেশের সীমান্ত অঞ্চলে সাহাবাহিক কি করে দিয়েছেন গিয়া আক্রমণ করে দিয়েছেন তারা রাজধানী থেকে বের হয়ে আসতে হয়েছে তাদেরকে কি করার জন্য মোকাবেলা করার জন্য তাদের নিজেদের দেশের সীমান্ত কি করার জন্য রক্ষা করার জন্য নিজেদের দেশের সীমানার গ্রামগুলিকে রক্ষা করার জন্য বেরিয়ে আসতে মোকাবিলা হয়েছে সাহাবাইকার আমলি নমুনা এটা হলো রসমের জীবনের মানে আমাদের জন্য গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রহণীয় ব্যাখ্যা গ্রহণযোগ্য বলতে গ্রহনীয় ব্যাখ্যা সাহাবাই কালাম রসুলের জীবনকে যেভাবে গ্রহণ করেছেন আমাদের জন্য রসলের জীবনটা আদর্শ সেই ব্যাখ্যাই রসলামের জীবনের অনেক কাজ ছিল রসলের জন্য কি রসলামের কোন কাজ কে ধরে থাকেন তারা যেইভাবে ধরেছেন সেইভাবে এটা আমাদের জন্য করণীয় বোঝা গেল এটার মধ্যে কি নাই খসুস নেই এইজন্য জন্য কোন আমল শুধু রসলের জীবনে পাওয়া গেছে এতটুকু আমলের জন্য কি হয় না যথেষ্ট রস নয় বিবাহ করছেন কেউ করতে পারবে কেন আর এমন এমন বিষয় আছে এই বিষয়ে সাহাবাহিক হলো সাহাবাহিক আমলের তাফসির হলো রসামের জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা শরিয়তের যে কোনো বিষয়ের উৎকৃষ্ট ব্যাখ্যা হলেন মেয়ে ব্যাখ্যা হলেন কে সারা ষ পেয়ে যাওয়ার জন্য এটার বিজয় এটা কি অপরিহার্য আর রসাল আলহি আসাল্লামকে এই বিজয়ের জন্যই প্রেরণ করা হয়েছে আর রসলি বিজয়টা রেখেই দুনিয়া থেকে গেছেন যে উদ্দেশ্যে প্রেরণ করা হয় উদ্দেশ্যটা বাস্তবে প্রতিষ্ঠিত করে গেছেন সাহাবাই কালাম রিজওয়ানের আসলে প্রকৃত ছাত্র ছিলেন এবং তারা উস্তাদের আদর্শটাকে সঠিকভাবে যথাযথভাবে ধরে রেখেছে যার ফলে সাহাবাই কালামের সময় উস্তাদের যে কাজ যে মিশন এটা শুধু আগেই বাড়তে রেছে রোমার পারস্য সাহাবাই কালামের সময় থাকতে থাকতে পরাজিত হয়ে যায়নি পুরা অঞ্চল ইসলামের আওতায় চলে আসে নাই মোয়াবিয়া রাজি আল্লাহতালন যখন অন্তেকাল করেন তখন চৌষট্টি লক্ষ এলাকা এলাকায় ইসলামের অতভুক্ত সম্পূর্ণ ফিতনামুক্ত পরিপূর্ণ দিন প্রতিষ্ঠিত কি বিশাল অঞ্চল এক অবস্থা এক পর্যায়ে অবস্থাটা এমন আসছে যেহাদ তখন আর ফর্জে আইন থাকে নেই কি হয়ে গেছে ফর্জে কিফায়া হয়ে গেছে পুরা স্বাভাবিক রামের জীবনটাই তো সাধারণত বিশেষ করে অমর রাজা আল্লাহতাল খেলাফতের সময় থেকে যেহাদ তো তখন আর কি থাকে নাই ফর্জে আইন থাকে নাই কি হয়ে গেছে ফরজে কিফায়া হয়ে গেছে কেন কারণ ফর্জে কিফায়া হলো যে মুসলিম তার নিজ এলাকায় সম্পূর্ণ নিরাপদ কোনো মুসলমান বন্দী কাফেরদের হাতে আছে। কোনো মুসলিম ভূখণ্ড কাফেররা দখল করে রেখেছে অথবা মুসলমানদের কোনো অঞ্চলে কাফের আক্রমণের জন্য আসতেছে বা কাফেররা প্রস্তুতি নিতেছে এই ধরনের কোনো খবর নেই সেই অবস্থায় মুসলিম শাসক উপর ফরজ হইলো মুসলমানদের উপর ফরজ হইলো যে বৎসরে একবার হলো কাফেরদেরকে ধাওয়া করা ওদের দেশে গিয়া ওদেরকে কি করা আক্রমণ করে রেখে আসা নিজেদের শক্তিমত্তাটা প্রকাশ করে আসা একটা মহারা দিয়ে আসা এবং ওদের কিছু তস করা যেন ওরা কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে এই ব্যবস্থাটা গ্রহণ করা এটা হচ্ছে কি বৎসরে একবার হইলো আল্লাহ ইফতানি আমিম মারাত একবার হলো এই কাজটা জাম দেওয়া এটা মুসলমানদের উপর ফরজ এটা হলো এই কাজ বাস্তবে এখন খেয়াল করে দেখি আমরা এই কাজ আঞ্জাম দেওয়া এটা কত দিন হলো মুসলমানদের থেকে আমি ছুটে আছে। আগে বেড়ে নিরাপদ অবস্থায়ও তাদেরকে ধাওয়া করে আসা এই কাজটা দিন যাবৎ বন্ধ এটা উন্মুতে মুসলিমার উপর কি ফরজ আমির যখন থাকবে খলিফা যখন থাকবে যেমন আবার জামাতে অনামাজ আছে মসজিদে অনামাজ আছে ইমামের ইমামতিতে অনামাজ আছে এখন যদি কোথাও ওক্ত হয়ে গেছে ইমাম নাই জামাত নাই মসজিদ নাই আজান নাই সেখানে ব্যক্তিগতভাবে নামাজগুলি পড়া লাগে না কি করা লাগে পড়া লাগে। লাগেটা এমন নেই ইমাম থাকলে ইমামের দায়িত্ব এটা করা ইমাম না থাকলে প্রত্যেকের যার যার নিজ নিজ কি দায়িত্ব নামাজ আদায় করতে হবে এর থেকে তার মুক্তি নেই সার নেই কত সাফ বলে দিয়েছেন যে আল্লাহর পথে কিতাল কর ওয়াহেদে হাজারের শিখা তুমি করো তুমরা এখানে না তুমি অতবার তাকিদ বলে দিয়েছেন এখন এখন বলতে পারেন যে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তুমি ওই সব তুমি মিলে একটা জমাতে হবে আর কি সেটাও বলে সেটা ভেঙ্গে দিছে আর কাউকে বাধ্য করা যায় না শুধু নিজেকেই তুমি কি করো বাধ্য করো একা হলেও তুমি কি করো কেতালে অংশগ্রহণ করো কিতালে চলে যাও হারি জিল মিনি কিতাল। আর মুমেনদেরকে উৎসাহিত করো কিসের জন্য রসুল সামের যুগেও এই ধরনের ঘটনা আবু বসির রাজি আল্লাহ যার নাম ছিল আসিদ একা জড়িত অথচ অথচের চুক্তি ছিল সাথে সে কুরাইশদের বিরুদ্ধেই তিনি একা যুদ্ধে কি হয়েছেন প্রবৃত্ত হয়েছেন যুদ্ধে নামছেন আমার নেই রসুল হাতে উঠায় দিছে দুই সাহাবীর এই দুই কুরাইশের ওদের একজনকে মেরে মোদিনাই কি করছেন চলে যাওয়ার নিয়েছেন আমরা অনেক ব্যাখ্যা করবো এটার কিন্তু ওই সাহাবিও তো একটা ব্যাখ্যা বুঝছেন আর সেই সাহাবি কি ব্যাখ্যার বিপরীতে আমল করছেন যে ব্যাখ্যা বুঝছেন না সেই ব্যাখ্যা অনুযায়ী আমল করছেন তোমার আমলটা কোন সুরতে প্রকাশ পাইছে রসল তো চুক্তির কারণে কিছু বলতে পারতেছেন না যদি তার সহায়ক কিছু করতে সম্পির হয়ে গেছে রসলের কাছে এসে হাতে পায়ে ধরতেছে যে ওই কি করেন মক্কাই পাঠাইতে হবে না আপনার কাছে কি করেন নিয়ে আসেন এতদিন তো পিরাপিরি আমাদের হাতে কি করে জন্য দিয়া দেওয়ার জন্য না আপনার কাছে নিয়ে আসেন এগুলো এখন আর আমরা ঠিকতে পারতেছি না ওদের জালায়। জালায়সুলা আছে যে আক্রান্ত ব্যক্তি যখন ফরজ তখন এটাকে একা হলেও কি করবে সে আদায় করবে হ্যাঁ এটা ভিন্ন ফরজ মুসলমানদের জন্য যে তাদের কোনো ইমাম না থাকলে তারা কি করবে ইমাম নিয়োগ করবে এটা ভিন্ন ফরজ এটা যেহাদের সাথে শর্ত হিসেবে কোনো কিনা তার ফর্ব হইলাম না কোন এলাকায় মসজিদ নাই জামাতের ব্যবস্থা নাই আজানের ব্যবস্থা নাই সে এলাকায় এত করা কি ফরজ যারাই উন্মতের সদস্য আছে তাদের উপরে কি ফরজ ইমামেরও ফরজ অন্য কি যাদের ক্ষমতা আছে তাদের উপর কি করলে তারা কি হবে গুণাগার হবে এটা কি ভিন্ন ফরজ ঠিক কিতালের বিষয়ে ইমামতির বিষয়টা এই পর্যায়ে যে ইমাম হয় এটা ভিন্ন ফরজ ইমাম ছাড়া যদি করে শুধু কেতালের সাথে না না তাইলে সে মাতা গেল করল মুসলিম শরীফ আহমদের জাহিলিয়তের মৃত্যু বরণ করা এটা কি জায়াজ আছে কাফের না হোক কিন্তু জায়াজ আছে নাকি জাহিলিয়তের মৃত্যুবরণ করা এই জন্যই তো ইমাম আর ইমাম বলা হয় কারে যে কোনো জমাত না যে জমাতের জন্য কি প্রয়োজন অপরিহার্য হইতে হইলে অপরিহার্য হইলে সেখানে জেহাদ থাকতে হবে বুখারির মধ্যে স্পষ্ট ইমামের সঙ্গবায়ন করা হয়েছে কি ইন্নাম ইমাম হলেন ঢাল তার অধীনে থেকে যুদ্ধ হয় এবং তার মাধ্যমে আত্মরক্ষা করা যায় শত্রুর আঘাত থেকে কি পাওয়া যায় নিরাপদ থাকা যায় এই ব্যক্তির নাম হলো কি ইমাম যার অধীনে যুদ্ধ করা যায় না যার মাধ্যমে শত্রুর আঘাতের থেকে রক্ষা পাওয়া যায় না এই ইমামের কথা কি করা হয় নাই বলা হয় নাই। এই ধরনের ইমামের অধীনে থেকে মৃত্যুবরণ করা এটা জরুরি সেটা আলাদা ফরজ একটা ভিন্ন ফরজ একটা তার উপর থেকে নামাজের ফরজ কি হয়ে যাবে না শাকের হয়ে যাবে না দুই ফোকা আকোয়াল গুলি যত এবার আছে যত কিতাব আছে ঘেঁটে দেখেন এই দুই ইমামতির মধ্যে কোন ব্যবধান নাই নেই শাহুলিউল্লাহ রহমতুল্লাহ লেখে গেছেন হজরতুল্লাহ বালেকার মধ্যে রসভাই তবুকের ঘটনার আলোকে যে যখন হিরাকলাবাদ আক্রমণ করবে শুনছেন রসুল সবাইকে নিয়ে কি হয়ে গেছেন বের হয়ে গেছেন তো উনি বলছেন যে এটার নাম হলো নফিরা আম হালত তার নাম আম কিসের নাম আমরা শুধু একটা জানি নফির আম হইলো ইমামে যদি সবাইরা যাওয়ার জন্য কি করে বাধ্য করে তো নফিরে আমের কি সুরত শুধু এতটুকু আর কোন সুরত নাই এই হালতের নাম নফিরা আম এই হালত হয়ে গেছে সবার উপর ফরজ হয়ে গেছে এমন কেউ আজান দেখ অথবা আজান না দেখ কেউ ডাক দেখা কেহ ডাক না দেখ নামাজ ফরস সবার উপর এই হালতে প্রতিহত করার জন্য বের হয়ে যাওয়া সবার জন্যু জামিয়া ছোটো ছোটো দলে বের হো অথবা বিশাল বড় দলে কি হো বের হো ইনফিরু খিফাফ হো সিকাল আন এ খিফাফ তোমার কাছে যা যে অবস্থায় আছে সেই অবস্থায় কি হোক বের হো খিফাফ আর শিকাল চারটা শব্দকে যদি মিলানো হয় কোনো হালত আর কি থাকে না কোনো হালত কি থাকে না বাকি থাকে না যে এই হালতে বাইরে না হওয়ার অবকাশ সৃষ্টি হয়ে যায় বিশেষত যেই মুহূর্তে আক্রমণ হবে এই সংবাদ পৌঁছে গেছে যে মুসলিম কোনো এলাকায় কি পৌঁছবে আক্রমণ হবে এই সংবাদ পৌঁছে যাওয়ার পরে আর বর্তমানে পৃথিবীতে কি আক্রমণ হবে এই অবস্থাটা না হয়ে আছে হয়ে আছে যখন আক্রমণ হয়েছিল হয়েছিল না তখন রসুল কি করছেন তবু এটা কি ইসলামের জন্য ইসলামের মধ্যে আমাদের জন্য শিক্ষা নাই না এটা হয়ে গেছে বিধান এটা কি হয় নাই মনসুখ হয় নাই এটা হবেও না সৌরাতুল এই দুই অর্থই করছেন মহকামের এক অর্থ হিসেবে সুদৃঢ় যার মধ্যে কোন অস্পষ্টতা নাই আর একটা হচ্ছে যেগুলি কি হইয়া মানসুখ হয়ে এগুলি রে কি বলা হয় আর মহকামগুলি হইল আসল কিতাবের পালনীয় বিধানি ফি নীমা তিনুবিন আজকে আমাদের উপর দেখেন কোরআন করিমের কতগুলো আয়াত কত স্পষ্ট ভাবে আমাদের এই হালতের এই চিকা মিল্লা হালতটা আছে না নাই মুস্তা আফিনদের চিৎকার পৃথিবীর মধ্যে আছে না সিদ্ধান যখন নাকি একদল লোক জাকাত অস্বীকার করছে দিনের সব মানে শুধু জাকাত মানে না তাও কি মানে একের পুরা না বাকি যেই ভাবে রসলের যুগে ছিল সেই ভাবে না সব দ্বারা যারা মোরতাদ হলো তাদের বিরুদ্ধে যখন কিতাল আর দিনের একাধিক বিষয়ের বিরোধিতার দ্বারা যারা কি হয় শুধু পরিত্যাগ না বিরোধিতার দ্বারা যারা মোরতাদ হয় এদের বিরুদ্ধে করণীয় কাজ কি এই পরিমাণ মূর্তাদের কোনুর হওয়ার সুরত কুরানে আল্লাহ রবুল আলমিন বলতেছেন যে আল্লাহর নাজেল করা বিধানকে যারা পছন্দ করে না ওদের কিছু বিষয়ে আনুগত্যের কিছু বিষয়ের আমরা তোমাদেরকে মানব নামাজ রোজা হজ জাকাত এইগুলো তো ইসলামের তরিকায় করব। রাষ্ট্র পরিচালনা করা হদুদকে সাজক্রায়াম করা তাজিরাত প্রতিষ্ঠিত করা অর্থনীতি পরিচালনা করা শিক্ষা সংস্কৃতি এই ক্ষেত্রগুলোর মধ্যে আমরা কি করব আল্লাহর নাজেল করা বিধানকে যারা পছন্দ করে না ওদেরটা মানব আর নামাজ পড়বো হজ করবো জাকাত দিব রোজা রাখবো কোন তরিকায় ইসলামের তরিকায় এই লুক মুসলমান এই মার্কা লুকের অভাব আছে সমাজের মধ্যে এদের ব্যাপারে তো বলেছি ইন্দিন আর তার দু আলা বা ওই সময় তো সাহাবাহিকামের সময় তো মানে একটা বিষয় করছিল তারা ताोधिता करें नाई क्य कर सारे सारसे ना एन इसमाम ओ संक्रांत विषयगुलिर क्षेत्र बिधिता होता है हदूद केसर क्षेत्र में इसलामी अर्थनीतर क्षेत्र इसमाम विधानटार किराईता से बिोधित करा शक्तर मध्यमे एवं जरा पक्ष निच्चे ते हत्या तेल तक रिमांड देवा हम জেহাদ ইসলামের একটা হাদিসে এই কাম থেকে এই হাদিস বর্ণিত কেতাল শব্দ আনো কাশিম রহমতুল্লাহ স্পষ্ট করে গেছেন যে মোতাবাতির ভাবে যে একটা কয়েফা থাকবে হকের উপর থাকবে সেই জমাটটা মুকাতিলের জমাত ই অন্য কে হমাতটা কি কারণ হাদিসে এদের গুণ বিশেষ কি কোনটা উল্লেখ করা হয়েছে ইল আল আল সারা পৃথিবীতে কাফের দের পক্ষ থেকেও কিতাল চলতেছে মোমেনদের পক্ষ থেকে কি চলতেছে কিতাল চলতেছে বর্তমানে চলতেছে না চলতেছে না তারাই তো ওই দল আল্লাফিগুতিয়া এই যে এখন শৈতানের আউলিয়া শৈতানের পক্ষে কিতালকারী এবং আল্লাহর পক্ষে কিতালকারী এই দুটা দল এর অস্তিত্ব না নাই তারা কি ম্যাচ ডাক না যদি বর্তমানে যারা করতেছে তারাই সেই ম্যাচ ডাক না হয় তাহলে সেটার মেচ ডাক আসমানের কোন অধিবাসী কবর দেশের কোন অধিবাসী বর্তমানে পৃথিবীতে যারা ইসলামের দাবি নিয়ে তোমরাও খিতাল করো আল্লাহর এই হুকুম পালন করে একই কিছু লোকও কি আমার থাকবে না থাকবে না কাফেররা খিতালের তৎপরতায় থাকবে কিতাল মানে কি নিজের যান দেওয়া মাল সম্পদ খরচ করা বিপদ বরণ করা এটা না কাফের যদি তার দুনিয়ার আদর্শের জন্য তার নিজের দুনিয়ার স্বার্থের জন্য এই কাজে নিরত থাকতে পারে তাহলে খাই ওম্মদ হইয়া ওম্মতের কিছু সদস্য কি এ কাজের জন্য নিরত থাকবে না তাহলে খাই ওদ কাফের সাথে মোকাবেলা তার হলো তাহলে মধ্যে তারা আছে কিন্তু ইমানদার এই প্রস্তুতির মধ্যে নাই তাহলে আসাদ্দু হব্বাল্লিল্লার প্রমাণ হলো এই জন্যই কি আমত পর্যন্ত একটা দল থাকবে এই মহব্বতের পরিচয় তারা কি করবে দিয়ে যাবে এখন যারা জেহাদের বিরোধিতা করতেছে এটা একটা দিনের ফরজ না এবং যারা করতেছে এদের বিরোধিতা করতেছে এবং এই জেহাদটাকে বিভিন্ন খারাপ নামে ঘৃণিত বিধানকে এটাকে মানে ঘৃণিত ভাবে প্রকাশ করতেছে এর বিরোধিতা করতেছে এবং মুজাহিদদের বিরুদ্ধে যারা শয়তানের পক্ষে যুদ্ধ করতেছে এদের পক্ষ হইয়া কি করতেছে যুদ্ধে অংশীদার তারা নিজেদেরকে স্পষ্ট ঘোষণা দিতে যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বাস্তবে যদি কারো আলেম থাকে এখন সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলতে আন্তর্জাতিক কুফাররা কোন বিষয়টাকে বোঝায় ইসলামের জেহাদকে বুঝায় না না এছাড়া অন্য কিছুকে বোঝায় বুঝায় এটাকেই বোঝায় বাকি ঘৃণিত প্রকাশ করার জন্য এটাকে সন্ত্রাস জঙ্গিবাদ বলে ইসলামের জেহাদটাকেই তারা কি করে এটা বোঝায় এই ওয়াকের এলেম যদি কারো না থাকে সে মুক্তি হওয়ার যোগ্য সে ফতোয়ার যোগ্য বর্তমানে জেহাদ এবং জঙ্গিবাদ এবং সন্ত্রাস বলতে কাফেররা কোন বিষয়টাকে বোঝায় ইসলামের জেহাদকে বোঝায় না এর মধ্যে কোন সন্দেহ আছে চল পরিমান যার আদনা সে কোনো করতে পারে এরাই জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট মুসলমান এবং কাফের যুদ্ধের ক্ষেত্রে কাফের পক্ষ যে গ্রহণ করবে সে কাফের হয়ে যাওয়ার মধ্যে কোন ফুকাহিকামের কোনো মাঝহবের কোন ফকির কোন ধরনের কোন একতালাফ নেই সে যদি বাস্তবে বাধ্য হয়েও তার সহায়তা করে তারপরেও সে কি কাফের হয়ে গেছে যে এর মধ্যে কোন সন্দেহ নেই বাধ্য হয়েও যদি ইমাম বুখারিডের মধ্যে বা কয়েম করছেন যে যারা নাকি বাধ্য হয়ে যুদ্ধে কি করে অংশগ্রহণ করে তাদের হুকুম তাদের হুকুম কি তারা এই অন্যায় কাজটা না করলে কি করে দেওয়া হবে হত্যা করে দেওয়া হবে অন্যায় কাজটা বলতে শরীয়তের কোন কুহুরি কাজেই হোক কিন্তু যদি তাকে বলা হয় যে তুমি ওই লোকটাকে হত্যা করো নতুবা তোমার হত্যা করে দেওয়া হবে ওই মুসলিমটাকে তুমি হত্যা করো নতুবা তোমাকে কি করে দেওয়া হবে হত্যা করে দেয় সে কি আরে মুহের জন্য অবকাশ হত্যা করে দেওয়া হবে এখন এই ক্ষেত্রে কুফুরি কালামটা বলার তার কি হয় অবকাশ সৃষ্টি হয় কিন্তু তারা যদি কুফুরি কালাম বলার জন্য না তারা একরা তুই ওই লোকটা হত্যা কর নতুবা তোরে হত্যা করে দেওয়া হবে যত জবরদস্তি করো তাকে যদি যুদ্ধে শরিক হয় সে জাহান্ন তোমাকে যদি জবাই করা ফেলে তাহলে জবাই যাও তুমি তোমার মুসলমান বাইরে জবাই করতে যাইতেছে তারা তো জবাই করবো নিয়ে গিয়া এবং তোমার সহায়তায় বরং তুমি যখন তার সংখ্যা বাড়াইবা ওদের উপর প্রভাব পড়বে না তুমি এখানে শহীদ হয়ে যাও অবকাশ নাই এখানে এখন বাধ্য হয়েও যদি কেহ যায় তারপরে তার ঠিকানা জান ইচ্ছা করে যদি তাদের সাথে অংশগ্রহণ করে সে কোন পর্যায়ের তারপরে ওজো ছাড়া এগুলো যদি নামাজ পড়ে রুকো কেরাত সজদা সব ঠিকমতে মতো করতেছে দূরের মানুষের দেখে বুঝবে সে নামাজি। কারো বুঝার কোন অবকাশ আছে উপায় আছে আসলে তার নামাজ হচ্ছে বরং কোনো এই কাজ করতেছে দেখতে তো নামাজই দেখা যাইতেছে তো মুসলমান সুরতে দেখা যাইতেছে কিন্তু শর্ত লঙ্ঘনের কারণে তার ইসলাম কি করতেছে না থাকতেছে না এই বিষয়গুলি আমাদেরকে ধাঁধায় ফেলে রেখেছে এই ধরনের মুরতাদ্দের বিরুদ্ধে করণীয় কাজটা কি ইন্নাল্লা দিন আর তাদু আলাহ তোমাদের মধ্যে যারা দিন থেকে মুরতাদ হয়ে যাবে তখন এমন জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসেন তের প্রকাশ এই জায়গায় যেকোনো প্রান্তে আঘাত হবে সে ভাববে যে আমার শরীরে আঘাত হয়েছে সে সে পরবে এর জন্য কোনো কিছুর পরে তখনা করবে না নিজের গায়ে আরো আঘাত লাগলে তার করার অবকাশ থাকে থাকে নাকি ওসমান রাজিয়া একজন মুসলমান রসুল এবং চোদ্দশন করার মতো আর কোন লোক আছে ওই নাজেল হওয়ার মতো আর কি ওই লোক কোন লোক আছে সে এক ওসমান রাজাকে হত্যা করে ফেলছে গুজব রটছে আটকায় ফেলছে তারা এর প্রতি নেওয়ার জন্য রসুল চোদ্দশো সাহাবাইকার কি হয়ে গেছে কারণ আমার দেহের অংশ এটা আমি রেখে যাবো না এর প্রতি শুধু আমি না নিয়ে যাবো না এর জন্য আমি কি হচ্ছি আমার ভবিষ্যৎ জীবনের দাম কি উসমানের জীবনের চেয়ে বেশি না আর তারা বায়াত হয়েছেন কিসের জন্য জীবন দেওয়ার জন্য না বায় রসুল্লাহ আলহাম আলাল মাউতি এই হুদাই সময় বায়াত হয়েছিল কিসের উপর তারা কিন্তু ইসলামী রাষ্ট্রের শর্ত দেয় এখানে রাষ্ট্র কোথায় মোদিনাতে যে একটা রাষ্ট্র আছে জায়গা আছে সেখানে কোন যোদ্ধা আছে সাহায্যকারী বাহিনী আছে নাই তো রাষ্ট্র থাকার আর কি অর্থ আর এখানে কোন জায়গার মধ্যে তারা যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে যে ষষ্ঠ হিজরিতে এই ঘটনা পঞ্চম চাইছিল কি হয় নাই সুযোগ হয় নাই বুঝল কিভাবে রক্ষা করছে নিজেদেরকে পরীক্ষা খনন করেন আর সেই জায়গায় এখানে কোনো পরীক্ষা আছে তাদের নিজের এলাকাও নাই, পুরো কাফের ঘেরাও ভিতরে আর বাপেরা যত্যাপের হত্যার প্রতিশোধ না নিয়া অন্যরা চলে গেলে ওষা চলে যেত ইসলামের বাপ আর ছেলের যে সম্পর্ক ভাইয়ের যে ভাইয়ের সম্পর্ক ইসলামের ভাতৃত্বটা কি এর চেয়ে বেশি ঘনিষ্ঠ না এক অংশে তো অবশ্যই যন্ত্রণায় কি হবে অস্থির হবে যদি অস্থির না হয় তাহলে বোঝা গেল এই অংশের মধ্যে রক্তের প্রবাহ কি নাই এই শরীরের রক্ত এখানে প্রবাহিত না ইমানের রক্ত তার ভিতরে প্রবাহিত নাই এই অনুভূতিহীনতার অর্থই হলো যে আল্লাহর আল্লাহ নাই ইমানের রক্ত এখানে প্রবাহিত নাই যত বেশি দুর্বল তার অস্থিরতা তত বেশি প্রবাহ তার কম আর যদি এমন একটা ইয়া থাকে যে মুসলমানরা জয়ী পরাজিত হোক মুসলিম মুজাহিদরা পরাজিত হোক আর কুফরাই জয়ী হয়ে যাক এই ধরনের একটা বাসনা যদি থাকে তাহলে একে কাফের হয়ে সাসতেছে কাফের কোনো সহায়তাও করতে হবে না কিছুই করতে হবে না আর স্পষ্ট ভাবে আসছে মানে মুসলমানের কাফেরের ক্ষেত্রে জয়টা কামনা করে কার কাফেরের। মুসলমানের কাফের জয় তার কি হয় কষ্ট লাগে কাফের জয়ে তার কি লাগে আনন্দ লাগে সে অসলমান কাফের জয়ে সে খুশি হয় আর মুসলমানের জয়ে তার কি লাগে কষ্ট লাগে মুজাহিদরা তালিবান আল আগে বাড়তে থাকলে তাদের কাছে কষ্ট লাগে কাফেররা তাদের প্রতিশোধ নিলে তাদের কাছে খুশি লাগে ও মুসলমান নাই আর সে আজিল্লিন আল মিনের পর্যায়ে ভক্ত না আসে এই অবস্থায় দরকার হলো আজিল্লিনের জন্য চোদ্দশো সাহাবিপ সহ রসুল কিনে নিছেন প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে নিছেন হারিসে রসুলের একটা দূত মু হত্যা করে দিয়েছিল তাকে রসুল তিন হাজারের এক বাহিনী পাঠিয়েছেন বলছেন তার প্রতিশোধ নেয়ার জন্য তোমরা যাও নিজেরা কোন আমির বানায় নি একজন ব্যক্তির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিন হাজারের বাহিনী প্রেরণ আবার বাহিনীর আমির নিয়োগ করে দেওয়া আবার একের পর এক আমির স্থলাভিষিক্ত করে দেওয়া আব্দুল্লাহনে সালাম সে হয়ে গেলে সে এর অর্থ কি সে হয়েই যাবে এটা কি আবদুল্লাহ সালাম বুঝতেছেন রসল বুঝতেছেন না একজন হত্যা করছে তিনজন এমন বড় আমিরে হত্যা করানোর কি অর্থ আছে এখানে যুক্তিতে ধরে না সেখানে ইমানের ইসলামের উসুয়াতের মশালা আমার ভাই যদি হতো তাহলে আমি কি সার দিয়ে চলে আসতাম না আমার পুরা গোষ্ঠী নিয়ে যাইতাম প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামের ভাই তো সে তাকে আঘাত করে ফেলছে না বুঝাই দিতে হবে যে মুসলমান কি জিনিস তাকে একা একই পে কোথাও তুমি আঘাত করে দিবে হ্যাঁ এরপরে এর কোনো ভোগান্তি আসবে না এমন নিরাপদ তোমরা নিজেদেরকে না। যেখানেই হোক তোমাকে কি করা হবে আল্লাহ কথা তো লম্বা হয়ে যাচ্ছে বাকি বিষয়টা হইলো এই দিল্লিন আলাল মুমিনের প্রকাশই ছিল এটা যে মুসলমান এখানে এসে আক্রান্ত তার প্রতি আমার দরদ এবং তার জন্য যেটা করণীয় সেটা আমি করবো তাকে যখন এইভাবে উচ্ছেদ করতেছে তাকে এইভাবে নিপীড়ন করতেছে আমি ভালোবাসবো ওমা তো কিলো না কি হলো যে তোমরা তাদের জন্য কিতাল করতে চিন আলাল মুশটাই হতো যে শত্রুদের বিরুদ্ধে আশি হয়ে আমি তাদের বিরুদ্ধে কিতাল করতাম দয়া থাকবে আর ও তো আল্লাহর শত্রু তার প্রতি শত্রুতা থাকবে এই তো আমার আল্লাহর মহব্বত এখন এবার প্রকাশ কি আল্লাহর প্রতিহাদের মাধ্যমে তুমি এর আগে আমাদের কাছে কিছিলা, খুব আশা ব্যঞ্জক তোমার দ্বারা খুব আশা ভরসা ছিল তুমি কমের উজ্জ্বল বাতি হবে তুমি বিশাল বড় আমাদের অবস্থাটা কি আমাদের পরিবার পরিজন আমাদের ব্যাপারে কি আশা করে দিছে যে আমরা কি হব একটা ইমাম হবো একটা হাভেজ হব একটা মহাদেস হব। একটা সুন্দর একটা বউ করব করবো মা বাবা সেবা করব, মাসে মাসে তাদেরকে কিছু কি করব করবো এই যে একটা পরিকল্পনা আমাদের ব্যাপারে আমাদের মাতা পিতা নিয়ে রাখছে এটা হলো মার্জু হাদা আমরা তাদের একটা কি আশার ক্ষেত্র হয়ে আছি কিন্তু যদি নাকি দেখা যায় পরবর্তীতে প্রকাশ পাইতেছে ভিন্নটা সবাই চিৎকার করে উঠবে হাই হাই তোর নিয়ে তো অনেক আসা ভরসা ছিল আর তুমি এমন হয়ে গেলে এখন কিন্তু বাস্তবে শরীয়তের টাকা যা কি এগুলো নিয়ে পড়ে থাকা রসুল তাবুকে শুনছেন যে নাই। তখন কি রসুল ইসলাম কাউকে রেখে গিয়েছিলেন তিরিশ হাজার সাহাবাই গ্রামের তিরিশ হাজারকে নিয়ে রওনা হয়ে গেছে সে সময় বলেন নাই যাবো ওকর তুমি সিদ্ধিক তোমার মর্যাদা তো শহীদদের চেয়েও অনেক উর্বে যেহাতে গেলে তো বড় জোর শহীদ হওয়া যায় তুমি থেকে যাও আর কি হলো আবদুল্লাহিনা ফাঁকা হাতের বিশেষ একটা গুণ দান করছেন সবাই যাক যেগুলি পড়া ভালো পারে না ওগুলো গিয়া জেহাদ গুলি ঠিক এর কাজ করো তুমি থেকে যাও আব্দুল্লাবিনী আব্বাস কোরআনের তফসির আল্লাহ তালা বিশেষ এই ব্যাপারে তোমাকে কি দিচ্ছেন জ্ঞান দান করছেন তুমি থেকে যাও এমন কাউকে রসলাম বাদ দিয়া গেছেন না এই মুফাসের মুহাদ্দেশ এই সবাইকে নিয়ে রসল চলে গেছেন শুধু তিনজন খাটি মুসলমান কি করে নাই যায়নি তারাও কোনো খারাপ মুসলমান ছিলেন না বদরের যুদ্ধের শরিক ছিলেন দুই জন একজন ছিলেন বায়াতে আকাবার শরিক এদের ব্যাপারে কোরআন কি আসছে ও আারা তাদের এই আমলটাকে ঘোষণা দেওয়া হয়েছে না যাওয়াটাকে না যায় অন্য অন্য কাজগুলি করছে তারা আমল সিহানো ছিল তাদের ছিল না আগেও ছিল এবং যাওয়ার পরও অন্যের মধ্যে তারা কি ছিল সঠিক ছিল না কোরআন কারিমি স্বীকৃতি দিয়েছে আমলে চলে ছিল তাদের এই সময় ছিল অন্য কোন বদামল করে নাই না যাওয়ার বদামলটাই এই জন্য কি করিয়া দেওয়া হয়েছে যে এদের এদের সুহবধ সাহাবাহিক সালাম কালাম উঠা বসা কথাবার্তা এমনকি লেনদেন কিছুই তোমাদের জন্য বৈধ নাই কারণ তারা না যাওয়ার দ্বারা একটা নেফাকির প্রকাশ ঘটাইছে এই নেফা কী তোমার ভিতরে না আবার করে যায় এই জন্য ওদের সাথে আমরা লিখত কিভাবে আমাদের দিলের মধ্যে ইজ্জতের সঠিক বুঝটা আসবে বাস্তবতা এটা যদিও কথা আপনি এসে যান এসে যান ওদের ওদেরও সংকোচ হবে এসে যান আপনি আসলে তো আমাদের ই আপনার জায়গায় আচ্ছা এটা দুঃখজনক বাস্তবতা যে আমাদের এই অবহেলার কারণে আমাদের অনেক বিষয় কি আসে না বুঝে আসে না অনেক বিষয় কি আসে না বুঝে আসে না এই জন্য কোনো স্পষ্ট মাসালা দিতেও আমরা দ্বিদা দ্বন্দ্বে জড়া যায় মাসালাটা দিতে পারি না আমাদের কারণ এই আমাদের যে যেহাদের থেকে তাকাল্লুফের একটা নেফাকের সবা এটা এ কাজ করতেছে لقد كانت جبريماناً لقد كانت من أجل شئتنا فقهات من مات ولم يغز ولم يحدث نفسه بغزب مات على شعبت من نفاق يحدث نفسه معيار يحدث نفسه معياره لو, لو ارادو الخروج لا اعدو له عده خروجر ارادا تقل لها جو تحت جو تحت تحت تحت বাস্তবায়িত আর আল্লাহ বলতেছেন অস্ত্র ধরো আত্মরক্ষার বস্তু ধরো তুমি বলতেছো যে ধরলে তো আমার শেষ করে দিবে আর না ধরলেও তো শেষ করে দেবে তোমার দিন যা আছে দিন বলতে যত ডুবী আছে এত ডুগরই তো শেষ করার জন্য সে কেতাল চালাইয়া অপরাধ এটার জন্য তো সে কেতাল তোমার ওপর আসলে তো না তুমি করতে থেকে নিয়ে আসলে যে আনাসিয়া আমি আসলে ধরলেও আমার শেষ করে দিবে এটা নিয়ে বরং এটা তো তোমার বাঁচার বিষয় এটা দিয়ে তুমি বাঁচতে আর এটা যদি না ধরো তোমার থাকবে না দেওয়া হবে। উরাত এই পর্যন্ত পচবে বোখারা সমরকন্দে দেয় নেই স্পেনে দেয় নেই না রক্ষা করছে তারা তারা তারা এটা করবে আল্লাহ ঘোষণা তারা এটাই চায় যে তুমি কিছু সার দিয়া চলো যেটা আমরা বাস্তবে করতেছি শিথিলতা দেখান তারাও কিছু শীতিলতা দেখাবে আপনি কিছু সার দেন তারাও সাময়িক কিছু কি দিবে সার দিবে চূড়ান্ত সার দিবে না যেটা তো ঘোষণা দেওয়াই আছে বাকি বর্তমানে কিছু সার পাবেন যদি আপনি কিছু কি দেন সার দেন এই বিষয়টা আপনার নিষেধ করে দেওয়া হচ্ছে ফালা তুই কথা আপনি মেনেন না কিছু কিছুটাকে আমরা এখন আমাদের পরিভাষায় আমরা নাম দিছি এতে ডাল কোরআনের ভাষায় এটা মুকাজ দিবিনদের অনুসরণ আর এটারে পাক করেছে নিষেধ আর আমরা আমাদের এই পরিভাষায় বানিয়েছি এটার এতে এটারে এটার নাম দিয়েছি হ্যাকমত এটা নাম দিছি মানে সমাজ বুঝে চলা শীত লাগে আপনারা জানেন মনে হয় শীতের সময় ঠান্ডা হয়ে যায় আবার গরমের সময় কে যায় ভিতরে খুব গরম এটা এত সমাজ বুঝে সব সমাজ বোঝা এটা কিনা এটা খুব সুখ কর না কোন নবী সমে নাই অপরাধীদেরকে শত্রু না বানায় বন্ধু বানায় কারটারে উদ্ধার করে ফেলতে পারছে পারেনাই ওরা কেমন যখন নাকি বিবরণ শুনেছে কি বলছে যারা সম্মান করে নিজে দেশের মধ্যে যুদ্ধ বাইতে যেতেছিল হাজির আস্বাদিয়া সেই যুদ্ধটা আমার মধ্যে মীমীমাংসা হয়ে গেল তাদের আমাকে এই পরিমাণ মূল্যায়ন করে এই লোকগুলো আমাকে বের করে দিবে বলছিল সে লামিয়া কত্তু রী মিসলিমা জি ইতা ইল্লা তুমি জানিয়ে আসছ এটা যেই যখন নিয়ে এসেছে তার কি সৃষ্টি হয়েছে শত্রু সৃষ্টি হয়েছে সে শত্রু থেকে রক্ষা পায়নি আর আজ আমরা ভাবতেছি যে না কোনো শত্রুতা থাকবে না কারো সাথে রসুলের সুন্নত ধরো রসুলের পথ ধরো কোনো শত্রু থাকবে না মানে কাফের মুশাক্তকরাও তোমার শত্রু হবে না কোনো শত্রু ভিতরে ইবলিশ তোমার শত্রু হবে না আল্লা শত্রু শত্রু হবে না আল্লাহ শত্রুরা শত্রু হবেই যে যত বড় আল্লাহর বন্ধু হবে আল্লাহ শত্রুরা তার তত বড় শত্রু হবে তত কঠিন শত্রু হবে এখন দুনিয়ার বাস্তবতা এটা যে মুজাহিদিন যারা বাস্তবে আয়াতের ডাকে সারা দিতে সবচেয়ে বেশি সাথেই তাদের টক্কটটা চলতেছে ফরজ ছিল পুরো উন্মতের ওদের সাথে মোকাবেলা করা কারণ মুস্তাজ আফাসে না মুরতাদ হয়ে যাচ্ছে না কিছু লোক সেই ক্ষেত্রে মোকাবেলার ফরজ ছিল না সবাই জাহাজ যখন নিষে দিয়ে দিচ্ছে পুরো পৃথিবীর বন্ধ করার কাজটা মুকাদ্দম না অন্য কাজগুলি মোকাদ্দম এখন এটা কোন নির্দিষ্ট গ্রুপের দায়িত্ব সিদ্র বন্ধ করা যাহাদের স্টাফদের সিকিউরিটি গার্ডের এর মালিক পক্ষের না সবার দায়িত্ব কেমন দায়িত্ব শুধু মুখে বলে দেওয়া শেষ যেই তুদের তোদের কাজ আমরা ঘৃণা করি পছন্দ করি না তুদের কাজ ঠিক না এটা কলম দুই কলম লিখে দিলাম এখন জাহাজ আমি যাব। না সবাই রে আজাব দিয়া ধরবে আল্লাহ না মানে একটা নাফর মানিও যদি প্রকাশ্যে হয় আর এটার প্রতিরোধ না হয় আল্লাহ তালা সবাইকে আজাব দেওয়া ধরবেন কেউই বাঁচতে পারবে না হ্যাঁ প্রতিরোধের চেষ্টা করতে করতে আর কাউকে বাধ্য করতে পারো না আমি একা গেলে খিলাপ হবে আসারি একা যাও আর অন্যদেরকে কি দাও উৎসাহিত করো এর দ্বারা লাভ হবে আসাল্লাহ হয় কি করবেন আটকাইয়া দিবেন আটকাইয়া দিবেন ঠিকই বাস্তবতা দেখেন সারা পৃথিবীর মুসলমানদের উপর ছিল যেহেতু জায়গায় জায়গায় আক্রমণ করে দিয়ে রাখছে না তারা পৃথিবীর মধ্যে গুটি কতক তাদের মোকাবিলায় দাঁড়াইছে গুটি কতক দাঁড়িয়েছে না সারা পৃথিবীর উন্মতের তুলনায় তারা কি একা একার দ্বারা কাফের আটকিছে না আটকে নেই আটকে নেই আফগানিস্তানে আটকার কারণ তারা ইয়ামানে আক্রমণ করতে পারতেছে না সরাসরি মারুনের পাগল হয়ে চলে আসছে সুতাব খালি কিন্তু এরপরে ইয়ামানের মধ্যে তো দিন যাবৎ বিশাল প্রকাশ্য অঞ্চল নিয়ে মুজাহিদরা ইসলামী প্রতিষ্ঠা করে নিজেরা নিজেদের কার্যক্রম চালাইতেছে ওখানে সরাসরি আসে না কেন সোমালিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ মুসলমানরা কি করতে প্রতিষ্ঠা করে নিজেদের জীবনযাপন করতেছে ওখানে যায় না কেন সে কারণ এক জায়গায় আসার পরে সে ইসলামের মজাটা কি করে ফেলছে কিছুটা ইসলামের শক্তির কিছু দেখে ফেলেছে এখন আর তার সাহস নাই যে ওখানে প্রকাশ্যেষে যাবে জড়াবে এটাই বাস্তবতা ইয়াকুব্লা দিন আল্লাহ বলে নাই যে আল্লাহ তালাকে আটকায় দিবেন দেন না আটকায় আটকায় দিছে এটা সত্যি না ওখানে তারপর ওখানে তারা সরাসরি যায় না ইরাকে যায় না সরাসরি এখন দুই হাজার ছয়ের থেকে প্রকাশ্য অঞ্চল নিয়ে মুজাহিদরা তৎপরতা চালাইতেছে যায় না সরাসরি এটা আল্লাহ পাখের ইয়ার বরকর কুমি ওদের সাথে আল্লাহ তা আল্লাহ শাস্তি দিবেন ওদেরকে তোমার দিতে হবে না তুমি তো মাস্তা তুমি ও নিয়ে নামবা তুমি তোমার কি পরিমান আছে সেটাহত্যার গুনায় গুণাগার হবে না হবে না কি বলেনার গুণাই গুণাগার হবে সে কারণ জাহিরি আসবাব ছিল জন্ গালেব ছিল যে এটার দ্বারা কি হয় জীবন রক্ষা পায় সেটার গ্রহণ করে নাই এটার নাম তাবাক্তার মন করা ফরজ দিনের জন্য ফরজ না যদ্দুর আসবাব সাধ্যে আছে ওদুর তুমি ব্যবহার করো এরপরে তার সম পরিমাণ না তোমার আজাবদাদিবি কে কে আল্লাহ কার হাত দিয়া আমি হাত হয়ে যায় যে হাত দিয়ে কি করে ধরে এই যে এই ক্ষেত্রে তোমার হাতটা হইলো কার হাত আল্লাহুল্লা সুরুবিহি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়েছে কি করে দেখেন বাস্তবে দেখেন আল্লাহ যে চোখ দিয়ে সে দেখে এবং তার দেখাটা যে আল্লাহর দেখা হয় দেখেন আফগানিস্তানের আক্রমণ করার জন্য আক্রমণের জন্য আসছে শুধু কিসের জন্য যে শাহিখ হোসামারে দিয়া দেয় কি করো জাহির সুতো হলো দিয়া দিলে কি করবে না আর আক্রমণ করবে না এটা না বাস্তবে দিয়া দিলেও কি করতে তারা তারা শুধু সুতা এটা যায় বরং কোনো মুসলমান যদি কাফেরদের কাছে বন্দী হয়ে যায় আর সারা পৃথিবীর সব মুসলমানের মাল খরচ করে ওটা আনার অবকাশ থাকে তাহলে সব মাল খরচ করে আনাটা খরচ ইউফ আল কারি তকিয়াল উসমানী তারপরে শের আলী খান সরফরাজ খান সফদর আরো বিশাল জমে গাফির কি বলে যে দিয়ে দেন রাষ্ট্রটা তাইলে আপনি গো মেয়রগুলি ঠিক থাকবো মন্ত্রীগিরি ঠিক থাকবো ইসলামী হুকুমত ঠিক থাকবো সরিয়ত প্রতিষ্ঠা ঠিক থাকবো কোরআন ঠিক থাকবো সব ঠিক থাকবো শুধু কি করলে আলু দিলেন ইডারেন একটু তাবিল কেরা নিলেন হ্যাকমত গ্রহণ করেন সারা পৃথিবীর চোখ খুলে না কার চোখ গেছে বাস্তবে যে রাস্তা আছে তার চোখ খুললে গেছে আল্লাহর চোখ দিয়ে দেখে আল্লা চোখ দিয়ে দেখুন দেখেন সারা দুনিয়ার অন্ধরা দেখাটা আর ওদের দেখাটা কি হয় একই নাই ওরা যেটা দেখছে উনি কি করে নাই সেটা দেখে নাই উনি দেখছে ভিন্নটা না দেব না আমরা কি করব না দেবোন না দেবনের কারণে কি রাষ্ট্র শেষ হয়ে গেছে না না শেষ হয়ে যায় একই কথা কিন্তু সেই পরিণত প্রস্তুত হওয়াটা এটার অবকাশ সৃষ্টি হয়েছে তো সেটার সাথে রসভাই তবুকে যে রসলাম গেছেন মোদিনা সবকিছু খালি করে রেখে গেছেন না রেখে গেছেন আর এমন প্রতিষ্ঠান এমন নায়ক রেখে যান নাই সব নিয়ে চলে গেছে রসুল ফেসালের সাথে তার ফেসেলা মিলে নাই কি ফল হয়েছে তখন নগদ আমরা ফল নাই। এখন বারো বছর পরে কি দেখতেছি ফল দেখতেছি কি ফল দেখতেছি এখন এই বিশ্ব মুরল এই দেবতা এই সারা পৃথিবী যেটা কি বানায় রাখছিল দেবতার পতন দেখতেছে যে বারো বছর এই পঞ্চাশটা রাষ্ট্র মিললে এই ছোট্ট একটা গোষ্ঠীর বিরুদ্ধে মোকাবেলা করিয়া তারা এখন পৃষ্ঠান দিতেছে তারা বলতেছে যে আমরা জয় হইতে পারিনি এটা স্বীকৃত মুত্তাফাকালে যে জয় হইতে পারিনি বাকি এটা স্বীকার করেন আমরা পরাজিত হয়েছি আমরা কে নাই যাতে পারিনি এটা আর এখন এই আর কোন রাষ্ট্রের উপর আক্রমণ করার সাহস করতেছে না ইসলামী প্রতিষ্ঠা হওয়ার দিকে মুসলমান শুধু মাইি খেতেছিল মেরি খেতেছিল হাজার হাজার আলেম রে ফাঁসি দিছে সতে সাতে লাইন দেরে দাঁড় করে গুলি করে শেষ করে দিছে একটা টুসব দেওয়া নেই একটা কাফারের মারেনা কাফারের মারা কি জগন্য ছিল সে সময় কিন্তু এখন মুসলমানের রক্তের সস্তা বানাইছো তাদের রক্ত আরো বেশি হয়েছে এখন এটা হলো দূরদর্শিতা মারতেছে আমি মারব না আমি শুধু ওখানে আশায় বেসে থাকু যেখানে তাকে পাব আমি সেখানে তাকে মারব মুজাহিদদের আদর্শ সে আমারে ঐখানে মারতেছে আমি ওখানে আফগানিস্তান আক্রমণ করছে এই তার আমেরিকার স্বার্থের উপর ইয়ামানে দিয়ে আক্রমণ শুরু হয়েছে সোমালি দিয়ে আক্রমণ শুরু হয়েছে ইরাকে আক্রমণ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে তার স্বার্থের উপর আক্রমণ শুরু হয়ে গেছে এখন সে বেশামাল হয়ে গেছে গা হায় হাই ওখানে আক্রমণ করে ফেলছে এক তো আমার দেব আমার যে একটা প্রভাব ছিল শক্তির এটাও মানুষের কাছে কি হয়ে গেল যে আসলে তেমন শক্তিশালী না আর আমার স্বার্থ গুলিও জায়গায় শেষ হয়ে নষ্ট হয়ে এই জন্য ওই সময় তারা বাজিক ইয়াটা ঠিক থাকলো যে কোনো মুহুর্তে তারা আতঙ্কের ভিতরে থাকতো যে তারা কি করে দিবে আক্রমণ আরাহা করছে তাকে কাজটা হয়েছে এখন যখন এখান থেকে মায়ের খায় এইভাবে এমন ধরনের বাহ্যিকভাবে জয়ের কোন সম্ভাবনা ছিল না তালেবানদের ছিল এখান থেকে যখন মায়ের খায়া যাবে তখন আরো নতুন নতুন মুজাহিদির বিরুদ্ধে সরাসরি আক্রমণে আসে না তারা আর ইনশাল্লাহ আসবে না এখন মানে ধারাবাহিকতা শুরু হয়ে গেছে মুসলমানদের শক্তির ধারায় যখন গেছে সাহায্য আল্লাহর পক্ষ থেকে তাদের শুরু হয়ে গেছে আফগানিস্তানের মধ্যে পাহাড় আছে ইরাকের মধ্যে পাহাড় আছে ইরাকের মধ্যে তো কোনো পাহাড় নাই জনগণের ভিতরে থেকে আমাদের দৃষ্টি অন্ধ এই কারণে আমরা বিভিন্ন স্রোতা দূরে রাখি কিন্তু আসলে যারা দৃষ্টি সম্পন্ন এরা দেখে যে আল্লাহর হুকুম পালন করা সর্বযুগে সব স্থানে সম্ভব আল্লাহ রায়তের সাথে তাদের দৃষ্টিটা মিলে আল্লাহ বলছেন বাইরে আল্লাহ তালা কাউকে কি দেয় না হুকুম দেয় না আর আমরা মনে করি যে এইগুলি সাহিত্যের বাইরে বর্তমানে বর্তমানের যুগটা আল্লাহ বুঝে নেই কি পণ্ডিতের পণ্ডিত সব কায়দারা তো কি থাকে থাকে এখানে আসতে আসতে আসে না বরং অগ্রসর হচ্ছে চোখের সামনে দেখার পরও আমরা বলতেছি অসম্ভব কি পরিমাণ অন্ধত্বের শিকার হয়ে আছে চিন্তা করে দেখেন কি পরিমাণ আমা আর আমাদেরকে ছায়া গেছে শুধু কিসের কারণে শুধু আমাদের এ দাঁত না থাকার কারণে এ থাকলে তার এ দাঁদেই ঠেলে নিতে সম্ভব ভিতরে মাল নাই একেবারে ধ্বজ ভঙ্গ কেউ শক্তি সমর্থন হ্যাঁ খালি সোতার তোলে এই সেই বুঝা আসে নাই হ্যাঁ বিয়ার জন্য রাজি হয় না কারণ আকাম ওকাম করে সব কি নষ্ট করে রাশি বিয়ার জন্য রাজি হয় না যৌতুক চায় এমন যৌতুক চায় যে জৌতুকের দেওয়া হে গো এর তো কি বিয়ে করবো না কিন্তু যদি ভিতরে কি থাকতো ওই শক্তি থাকতো তাই কালো সুন্দর তার বংশ বংশ কিছু দেখতো শুধু প্রস্তাব আসলে এসে লাভ দিয়ে রাজি হয়ে যেত ঠিক আছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় ঠিক আমাদের বিষয়টা এমন হয়ে গেছে আমাদের এই আমাদের শুরু থেকে গোড়ার থেকে আমাদের কি গলত হয়ে গেছে এই যে দেখেন আমাদের দেশে। দাল লন্দের দেবন্দের প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কী ছিল এ আলাই কালিমাতুল্লাহ ছিল না আর এল আহ কালিমা কালিমাতুল্লার জন্য কি শূন্যতে আল্লাহর এক শূন্যত নাই সেই শূন্যতের চর্চাটাই তো করছিলেন আমাদের আকাবের এবং সেই শূন্যতের চর্চার জন্যই তো আল আহ কালিমাতুল্লাহ ধারাটা রেখে গেছিলেন কিন্তু সেটাকে আমরা কি রাখছি ধৈরা রাখছি না শুধু সুবিধারটুকুকে ধৈরে রেখে অসুবিধার টুকুকে ছেড়ে দিছি একমত একমত নাম দিয়ে। যার ফলে যে অবস্থায় আসছি এই অবস্থায় আমাদেরকে সার দেয় নেয় की की हाथियर कीस्त्र नहीं गेसिल की का मारा जन ग किस कर मारा हलो क्यों আল্লাহ পাক আবার কাণ্ড ঘটায়া ঘটনা ঘটায়া দেখাই দিতেন যে তোমার এই নিরীহ এই ভালো মানুষই শত্রুর দৃষ্টিতে কোনো যদি বাস্তবে বুঝেন ফরজ ছিল প্রত্যেকটা বালিকের ফরজ ছিল এদাত নেওয়া কি ছিল রসমের যুগে সাহবাহিকের যেই বালিক তারই নাম লেখাইয়া দিতেন রস যেই বালিক হইতো তারই কি করতেন নাম লেখাইয়া দিতেন মোদিনের জিন্দিতে গিয়ে দেখেন এই কাজটাই ছিল এখন যদি নাম লেখায় প্রস্তুতি প্রস্তুতিগুলি নেওয়া থাকতো প্রত্যেকটা ব্যক্তির এই ওদের কারণ আল্লাহ বলছেন তোর হিবাহ থাকলে তোমার দ্বারা কি থাকবে তারা আতঙ্কগ্রস্ত থাকবে এমন নির্ভয়ে নিঃসঙ্গোষ এই কাজটা করতে পারলো কিভাবে এখন আমাদের কি ছিল না ছিল না যদি থাকতো এই লাখ লাখ মানুষের এদাত থাকলে শুধু আসতো কে ওই সামনে সামনে আসতো মোহিন্দার কাফের সমান আরে সিংহ আর বকরি সমান একটা সিংহের সামনে আসতো হাজার হাজার এই বকরি শেয়াল সিংহ যে নাই তার যে সিংহের যে নাই। থাবা নাই দাঁত নাই তার হাত নাই তো এই সিংহ নামে সিংহ এ মরা সিংহ এই যে আমাদের দেশের মুসলিম সন্তান গুলিও মূর্তা ধুয়া যাইতেছে এই মুসলমান গুলিও মূর্তা ধুয়া যাওয়ানোর পরে কাজটা কি সাহাবাই কোন কাজটা করছেন কোরআনে করিমের আয়াতে আল্লাপাক বলতেছেন সাহাবাইকরম এই কাজটা করে দেখিয়ে গেছে ওলা কোন তিরস্কার করবে না বাস্তবে বাস্তব যে কাজে নামবে তার তিরস্কার আসবে আর এই ভয় যে করবে তার দ্বারা কাজও হবে না কিন্তু যে নামবে ফজলুল্লাহ এটা হবে পাকের ফজল এটা আল্লাহ তালা যাকে চান তাকে দেন বিশেষ ফজল পাওয়াইয়া হবে মুল্লা একজন শিক্ষক নামাদার সা উনি যদি সফল একজন মুদারিস হইতেন সফল একজন সাইফুল্লাধিস হইতেন হইতে পারতেন হয়তো কিন্তু সেটা না হইয়া কী হয়েছেন একজন মুজাহিদ হইছেন হওয়ার কারণে কী ফল হয়েছে সারা পৃথিবীর যতগুলো নেকামল হচ্ছে সবগুলো মোল্লা উচিলাই হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা যে দুনিয়ার দিনের কোনো বিষয়ে বাকি থাকতো না যদি আর দফাডা তাদের মুখোমুখি তারা কাদের মাধ্যমে আটকাইছেন যারা সারা পৃথিবীর উন্মত না যাওয়ার পরেও নিজেরা একা হইলেও কি করছে সামনাসামনি হয়ে গেছে তাদের মাধ্যমে না পুরানের ঘোষণা কি তোমার এই গুলির মধ্যে তারা খেতাল তোমার এই মারকাজ তোমার এই মাদ্রাসা তোমার এই মা এগুলিও ধ্বংস করে দিত তারা কিন্তু এখন ধ্বংস করে তোমার সিরিয়ালে আসে নাই সে ওইটাকে ডিঙ্গাইতে পারে নাই এখন কি করতে পারে নাই ডিঙ্গাইতে পারে নাই যেদিন ওদেরকে ডিঙ্গাইয়া ফেলবে সেদিন তোমার উপরও কি চালাবে আঘাত চালাবে তুমি তবলিক করেও দিঘা তোমার সাইড বিষয়টা এমন যদি তোমার তবলিক দিন হয়ে থাকে তোমার উপরও সে বোমা ফালাইবে যদি কি হয়ে থাকে দিন হয়ে থাকে বোমা ফালাবে কিন্তু এখন ফালায় না ওই তুদ হিনু আছে তার কারণে সুতরাং যার কারণে দিনের সবগুলো সারা পৃথিবীর সবকিছু চালু আছে সে কি সবগুলো সব পাইতেছে না মান সান্না সুনাতান হাসান পর্যায় সে নাই দেখেন সেটা বাস্তবায়িত হইতেছে না হইতেছে না একজন মুদার তার তারাই কি পরিমাণ দিনের চর্চা হইতেছে আর দিন রক্ষা পাইতেছে দিনের আমল হইতেছে আর অন্য শুধু ব্যক্তিগত মুদ্রার দ্বারা কি পরিমাণ কাজ বলেন একজন সব পাইতেছে কি পরিমাণ তেলাহের সব পাইতেছে বিষয়টা আমাদের বাস্তবে উপলব্ধি করা প্রয়োজন সংখ্যা দিকের পিছনে কোরআনে কারিম আল্লাহ বলছেন যে যদি সংখ্যা ইসলামের ক্ষেত্রে আসার পরেও শুধু সংখ্যা দিকের ভিত্তিতে কোনো কিছু নির্ধারণ করা এটা হকের না। মুসলমানদের মধ্যেও নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি না বা জাকাত দেয় না যেগুলো এদের কােনা হজ ফরজে এমন মুসলমানের বিশাল সংখ্যা আছে না কাফের পুত্র দিয়ে দিছেন অর্থ কি মাদার সময় ছোটো জমাতে ঢুকতে আছেন ধীরে ধীরে বড় জমাতে বেরেইয়া ছোটো জমাতে ঢুকতেছেন ফুরকাত অবলম্বন করতেছেন বিচ্ছিন্নতাবাদী হইতেছেন আপনি হারাম কাজ হইতেছে এখন অনেকেই কেতালের সাথে জড়িত না এই যে একটা দলিল এটা কোন দলিল এটা তো একটা গুমরাহ আর সে করে না দলিল কি আল্লাহাকির হুকুম একজনে পালন করে না এটা কি হয়ে গেছে দলিল হয়ে গেছে কোন ব্যক্তিকে এইভাবে দলিল বানানো এটা জাহাজ আছে কয়েদ গুলো লাগানো হয়েছে এবং কোথাও মতলক হয়ে থাকলে সেটা মাহমুল কিসের উপর মুকাইয়াদের উপরে এ কয়েদ গুলো লাগানো হয়েছে কিসের জন্য বিষয়টাকে স্পষ্ট করার জন্য যে কোনো ব্যক্তি জাতগত ভাবে কি না অনুসরণীয় না তার পথটা অনুসরণীয়টা অনুসরণীয় তার পথটা অনুসরণীয় ব্যক্তিটা অনুসরণীয় থানবির রহমতুল্লাহ অস্ত্র দিয়া জাহাদ করছেন আরে করছেন অস্ত্র দিয়া জাহাজ করছেন নাকি করেনি অতএব থানবির রহমতুল্লাহ পরে কিয়মত পর্যন্ত যত উনার অনুসরণ আসবে যত মরি দিন আসবে মরাতি দিনে আসবে কারোর জন্য আর অস্ত্র নেওয়াটা এটা থানবির মান হাজে থাকা হবে না সামনে আসবে তখন তুমি এটার সাথে জড়িত হইবে না থানবী মান না কেতালের জন্য জন্য শেখ সংক্ষেপে বলতেছি আমরা অনেকটা এমন আমলান ধরে নিছি এটার যে মুখ কি তুমি বলিনা মুখের বলার কি সাহস আছে নাকি করে আমলান ধরে নি যে এখন আর আসবে না নাউযু বিল্লাহ নাউযু উনার حالতে উনি কোন অবস্থায় ছিলেন কোন हालत ছিল কোন পরিস্থিতিতে ছিলেন সেটা জবাব তিনিই দিবেন তুমি জবাব দিবি কি তারটা না তোমারটা তিন কুমমাতুন আল্লাহ তৌফিক দেন বিষয়গুলি মাশালা গুলিও বোঝা দরকার আমাদের সবচেয়ে বড় একটা ইয়া আমাদের এখানে কমতি হইলো বিষয়টারে যেহেতু আমরা গুরুত্ব দিই না এর ব্যাপারে মাসালা জানাটারও আমরা কি দিই না গুরুত্ব দিই না তিনি কুরবানি দিচ্ছেন বড় ফজিলতের কাজ কারণ সেটার কোনো জরুরত আছে এখনাম যখন তারা ইমাম হয়েছিলেন সেই সময় ওই ইমামের সেই মাসালা সেই উদঘাটনের সেই উসুলগুলির প্রয়োজন ছিল সেই সময় তারা সেই কাজটা করতেন এই সময় করলে সেই মহাদিসের মর্যাদা পাইত না কারণ সেই জমাটা শেষ হয়ে গেছে এখন কেউই মঙ্গত না কেমন হাদিসের উসুল কাজ করত না এখন নতুন করে বুঝে আসছি সেটা সেই সময়ের জন্য সেই কাজগুলো ছিল আপনার আমরা এক একজনের ইমামী লিখেছি আর ইমামাবানিবার মর্যাদা পাওয়ার জন্য রাস্তা আছে দিন খোলা আছে কিন্তু যেই সুরতে ইমামাবানি বাবা মনে সেই সুরতটাই আপনার থাকতে একবারে কোন প্রস্তুতি আছে মুখোমুখি হয়ে যাওয়ার এই জন্য জাহিরি আসবাব হিসাবে কাপের ধোকা হিসাবে এইগুলি ধরিয়ে রেখা মূল কাজটাকে গুরুত্ব দিয়ে আগে নেওয়া যেতে হবে তাইলে যদি আল্লাহর কাছে কিছুটা মুক্তির ব্যবস্থা হয়তো আমরা যে হালতে আছি সন্তুষ্ট ঘালে অবস্থায় এই পরাজিত দিন নিয়ে সন্তুষ্ট হইয়া থাকা এটার হইতেছে না কি করা এই মগলিয়তের সাথে পালন করা না বিশেষ করে আদায় হইতেছে না কথাটা হলো অনেকগুলো আল্লাহ তালা আমাদেরকে বোঝার